দ্বাদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ দাদা ও মহিমাচরণের প্রতি উপদেশ ঠাকুরদাদা দু একটি বন্ধুর সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন বয়স সাতাশাঠাশ হইবে বরাহনগরে বাস ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে কথকথা অভ্যাস করিতেছেন সংসার ঘাড়ে পড়িয়াছে দিনকতক বৈরাগ্য হইয়া নিরুদ্দেশ ছিলেন। এখনও সাধন ভজন করেন শ্রীরামকৃষ্ণ বলিলেন তুমি কি হেঁটে আসছ কোথায় বাড়ি ঠাকুর দাদা বলিলেন আজ্ঞা হাঁ বরাহনগরে বাড়ি শ্রীরামকৃষ্ণ এখানে কি দরকার ছিল ঠাকুর দাদা। আগা আপনাকে দর্শন করতে আসা তাকে ডাকি মাঝে মাঝে অশান্তি হয় কেন দু দিন বেশ আনন্দে যায় তারপর অশান্তি কেন শ্রীরামকৃষ্ণ বলিলেন বুঝেছি ঠিক পড়ছে না কারিকর দাঁতে দাঁত বসিয়ে দেয় তাহলে হয় একটু কোথাও আটকে আছে ঠাকুর দাদা, আজ্ঞা এই রূপ অবস্থাই হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্ত্র নিযেছো ঠাকুর দাদা আজ্ঞা হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্ত্রে বিশ্বাস আছে ঠাকুর দাদার বন্ধু বলিতেছেন ইনি বেশ গান গাইতে পারেন ঠাকুর বলিতেছেন একটা গান গাও না গো দাদা গাইতেছেন প্রেমগিরিকন্দরে যোগী হয়ে রহিব আনন্দ নির্ঝর পাশে যোগোধ্যানে থাকিব ফল আহরিয়ে জ্ঞান ক্ষুধা নিবারিয়ে বৈরাগ্য কুসুম দিয়ে শ্রীপাদ পদ্ম পুজিব মিটাতে বিরহ তৃষা কূপ জলে আর যাব না হৃদয় করঙ্গ ভরে শান্তি বাড়ি তুলিব কভু ভাব শৃঙ্গ পরে পদামৃত পান করে হাসিব কাঁদিব আবার নাচিব গাইব শ্রীরামকৃষ্ণ আহা বেশ গান আনন্দ নির্ঝর তত্ত্বফল হাসিব কাঁদিব নাচিব গাইবো। তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে আবার কি সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে একটু আতটু অশান্তি আছে কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগেই ঠাকুর দাদা। আগা এখন কি করব বলে দিন শ্রীরামকৃষ্ণ হাততালি দিয়ে সকালে বিকালে হরি নাম করবে হরিবোল হরিবোল হরিবল বলে আরেকবার এসো আমার হাতটা একটু শারুখ মহিমাচরণ ঠাকুরকে প্রণাম করিলেন মহিমার প্রতি বলিলেন আহা ইনি একটি বেশ গান গেয়েছেন গাও তো গা সেই গানটি আরেকবার সেই শ্লোকটি একবার বলতো হরিভক্তির কথা মহিমাচরণ নারদ পঞ্চরাত্র হইতে সেই শ্লোকটি বলিতেছেন অন্তরহির হরিস্তপসা ততঃকিম নান্তহীর্ষদী হরিস্তপসা भो हरिभक्ति महिमाचरण बोलतेरम ब्रह्मण किस वत्स ब्रज ब्रज दिज शीघ्र शंकर ज्ञान लभ लव हरिभक्ति वैष्णवक्तावनिगर निबंधेदनी श्रीराम कृष्ण शरी भक्ति दिवैन पास मुक्त सदाशिव श्रीराम कृष्ण लज्जा घृणा भय संकोच ए सब पास की बोल महिमा हाँ गोपन करवार इच्छा প্রশংসায় কুণ্ঠিত হওয়া শ্রীরামকৃষ্ণ বলিলেন দুটি জ্ঞানের লক্ষণ প্রথম কূটস্থবুদ্ধি হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক নির্বিকার যেমন কামারশালের লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে আর দ্বিতীয় পুরুষকার খুব রোগ কাম ক্রোধে আমার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ কচ্ছপ যদি হাত পা ভিতরে সাত করে আতখানা করে কাটলেও আর বার করবে না ঠাকুরদাদা প্রভৃতির প্রতি বলিলেন বৈরাগ্য দুই প্রকার তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য মন্দা বৈরাগ্য হচ্ছে হবে ঢিমেতে তালা তীব্র বৈরাগ্য সানিত খুঁড়ের ধার মায়াপাশ কচকচ করে কেটে দেয় কোন কোনো চাষা কতদিন ধরে খাটছে পুষ্করিণীর জল খেতে আর আসছে না মনে রোখ নাই আবার কেউ দু চার দিন পরেই আজ জল আনব তো ছাড়বো প্রতিজ্ঞা করে নাওয়া খাওয়া সব বন্ধ সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগল তখন আনন্দ তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বলে দে এখন তেল দে নাইবো। খে নিশ্চিন্ত হয়ে নিদ্রা একজনের পরিবার বললে অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে তোমার কিছু হল না যার বৈরাগ্য হয়েছে সে লোকটির ষোলো জন এক একজন করে তাদের ত্যাগ করছে সো আমি নাইতে যাচ্ছিল কাঁধে গামছা বললে খেপি সে লোক ত্যাগ করতে পারবে না একটু একটু করে কি ত্যাগ হয় আমি ত্যাগ করতে পারব এই আমি চল্লুম সে বাড়ির গোজগাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়িতে এক করে চলে গেল এরই নাম তীব্র বৈরাগ্য আরেক রকম বৈরাগ্য তাকে বলে মর্কট বৈরাগ্য সংসারের জালায় জ্বলে গেরুয়া বসন পরে কাশি গেল অনেকদিন সংবাদ নাই তারপর একখানা চিঠি এলো তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হই হইয়াছে সংসারের জ্বালা তো আছেই মা গবাধ্য কুড়ি টাকা মাইনে ছেলের অন্নপ্রাশন দিতে পাচ্ছে না ছেলেকে পড়াতে পাচ্ছে না বাড়ি ভাঙা ছাদ দিয়ে জল পড়ছে মেরামতের টাকা নাই তাই ছোকরারা এলে আমি জিজ্ঞাসা করি তোর কে কে আছে মহিমার প্রতি বলিলেন তোমাদের সংসার ত্যাগের কি দরকার সাধুদের কত কষ্ট একজনের পরিবার বললে তুমি সংসার ত্যাগ করবে কেন আট ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে তার চেয়ে এক ঘরে খাওয়া পাচ্ছ বেশ তো সদাব্রত খুঁজে খুঁজে সাধু তিন ক্রস রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে দেখেছি জগন্নাথ দর্শন করে সোজা পথ দিয়ে সাধু আসছে সদাব্রতর জন্য তার পথ ছেড়ে যেতে হয় এতো বেশ কেল্লা থেকে যুদ্ধ মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা বিপদ গায়ের উপর গোলাগলি এসে পড়ে তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয় জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল জ্ঞানের পর যেখানেই থাক তাতে কি মহিমাচরণ বলিলেন মহাশয় মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায় শ্রীরামকৃষ্ণ তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না তাকে পেতে গেলেই বীর্য ধারণ করতে হয় সুখ দেবাদী ঊর্ধ্বরেতা এদের রেতপাত কখনো হয় নাই আরেক আছে ধৈর্যরেতা আগে রেতপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ বারো বছর ধৈর্যরেতা হলে বিশেষ শক্তি জন্মায় ভিতরে একটি নূতন নারী হয় তার নাম মেধা নারী সে নারী হলে সব স্মরণ থাকে সব জানতে পারে বীর্যপাতে বলক্ষয় হয় স্বপ্নদোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই ও ভাতের গুণে হয় ও বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয় তবু সঙ্গ করা উচিত নয় শেষে যা থাকে তা রিফাইন হয়ে থাকে লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল নাগরির নিচে একটি একটি ফুটো করে তারপর এক বৎসর পরে দেখলে সব দানা রয়েছে মিছরির মতো রস যা বেরিয়ে যাওয়ার ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে স্ত্রীলোক একেবারে ত্যাগ সন্ন্যাসীর পক্ষে তোমাদের হয়ে গেছে তাতে দোষ নাই সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না সাধারণ লোকে তা পারে না সারেগামা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ তাই তাদের সাবধানে থাকতে হয় স্ত্রীরূপ দর্শন যাতে না হয় ভক্ত স্ত্রীলোক হলেও সেখানে থেকে সরে যাবে স্ত্রীরূপ দেখাও খারাপ জাগ্রত অবস্থায় না হয় স্বপ্নে বীর্যপাত হয় সন্ন্যাসী জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী আর দু রকম একাদশী আছে ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে সকলে হাসিতে লাগিল লুচি ছক্কার সঙ্গে হলো দুখানা রুটি দুধে ভিজছে সকলের হাস্য তোমরা নির্জলা একাদশী পারবে না কৃষ্ণ কিশোরকে দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে আমি ঋদুকে বললাম ঋদু আমার কৃষ্ণ কিশোরের একাদশী করতে ইচ্ছা হচ্ছে তাই একদিন করলাম খুব পেট ভরে খেলাম তারপর দিন আর কিছু খেতে পারলাম না সকলের হাস্য যে কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হটযোগীকে দেখিতে গিয়াছিলেন তাহারা ফিরিলেন শ্রীরামকৃষ্ণ তাঁহাদের বলিতেছেন কেমন গো কিরূপ দেখলে তোমাদের গজ দিয়ে তো মাফলে ঠাকুর দেখিলেন ভক্তেরা প্রায় কেহই হটযোগীকে টাকা দিতে রাজি নয় শ্রীরামকৃষ্ণ বলিলেন সাধুকে টাকা দিতে হলেই তাকে আর ভালো লাগে না রাজেন্দ্র মিত্র আটশো টাকা মাইনে প্রয়াগে কুম্ভ মেলা দেখে এসেছিল আমি জিজ্ঞাসা করলাম কেমন গো মেলায় কেমন সব সাধু দেখলে রাজেন্দ্র বললে কই তেমন সাধু দেখতে পেলাম না একজনকে দেখলাম বটে কিন্তু তিনিও টাকা লন আমি ভাবি जो साधुदे क्यों टाक पैसा देवे ना तो खा कि पेला दीते हैं ना तई सक आसे हम भाई आहा टाक बड़ भल ती थ्राम कर एक जन भक्त छोट खाटर उत्तर दिखे बसिया पदसेवा कर ठाकुर भक्त आस्ते आस्ते बलते जिनी सारूपो मानते हैं কালীরূপ চিন্তা করতে করতে সাধক কালীরূপেই দর্শন পায় তারপরে দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল যিনি অখণ্ড সচিদানন্দ তিনিই কালী